दात नंदा और तिरस्कार दायित्व एरु प्रसार कर दिन दावत गुरुत्पूर्ण अंशी विदातर विभिन्न स्तर र বিদাতের মধ্যে একদিকে যেমন রয়েছে অনুত্তম ও অপছন্দনীয় কিছু বিষয় যা হারাম নয় ফলে তাতে লিপ্ত হলে পাপ হওয়ার আশঙ্কা নেই আমরা বলেছি এই প্রকারের বিদাতের বিপরীতে রক্তাক্ষয়ী সংগ্রামে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই দাওয়াতি কাজের ক্ষেত্রেও এগুলোর তেমন কোন গুরুত্ব নেই বিপরীত দিকে এমন কিছু বিদাত রয়েছে যা হারাম বা ক্ষেত্র বিশেষ শিরে কুফর পর্যন্ত পৌঁছায় এবং ওই সকল বিষয় পথভ্রষ্টতা ও অগ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে করেছেন। এই সকল এবং দাওয়াতের ক্ষেত্রে এই সকল কাজে লিপ্ত ব্যক্তিদের কঠোরভাবে নিন্দা করা এবং তাদের বিরুদ্ধে অনবরত প্রচার প্রসার চালিয়ে যাওয়া ভীষণ জরুরি একটি দায়িত্ব আমরা প্রখ্যাত ফকি ইজুদ্দিন আব্দুল সালাম হতে বর্ণনা করেছি তিনি হারাম ইবনে হাজার আসকালানি রহমুল্লা বিদাতি কারা এ প্রসঙ্গে বলেন বিদাতি হল সে যে আহলুসুন্না জামাতের বিপরীতে কোনো আকিদা রাখে ফাথুল বাড়ি মোট কথা যারা ইসলামের কোনো একটি বিধান সম্পর্কে সাহাবে একরাম এবং তাদের অনুসারী পরবর্তী উলামেকরামের মতামত পরিত্যাগ করে নিজেদের খেয়াল খুশি অনুযায়ী মত ব্যক্ত করে তারাই বিদাতি সাহাবে একরাম এবং তাদের পরবর্তী উলামে দিনের বক্তব্য মেনে চলার গুরুত্ব সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি এ সম্পর্কে পুনরায় আমরা দেখব বর্তমানে কারা বিভিন্ন বিষয়ে উম্মতের উলামে একরামের ইজমা পরিত্যাগ করে বিভ্রান্ত মতাদর্শে বিশ্বাসী হয়েছে আমরা তাদের বিদাতি হিসেবে আখ্যায়িত করব বিদাত সম্পর্কে হাদিস বিদাত সম্পর্কে হাদিসে যেসব ভয়াবহতা বর্ণিত হয়েছে সেগুলো তাদের ব্যাপারে প্রয়োগ করব এবং তাদের বিরুদ্ধে প্রচার প্রসার চালিয়ে যাওয়াকে দিনের দাওয়াতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করব এই সম্পর্কে আমরা পাঁচটি উদাহরণ পেশ করব অর্থাৎ প্রকৃত বিদাতের এবং প্রকৃত বিদাতি কারা সেই সম্পর্কে আমরা পাঁচটি উদাহরণ পেশ করব এক নম্বর উদাহরণ হল স্বাধীন চেতা মনোভাব স্বাধীন চেতা মনোভাব বলতে আমরা বুঝি কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে নিজের মেধা ও মতের উপর চূড়ান্ত নির্ভর করা সাহাবে একরাম ও তাদের অনুসারী পরবর্তী উলামেকরামের মতামতের প্রতি ভ্রুক্ষেপ না করে সরাসরি কোরআন হাদিস বোঝার চেষ্টা করা এ বিষয়ে বিস্তারিত কথা পূর্বে গত হয়েছে দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে এ ধরনের চিন্তাধারা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ও আমরা দেখেছি খারেজি কাদরিয়া মুতাজিলা ইত্যাদি বিদাতি ফিরেখাসমূহ আসলে সাহাবেক্রাম ও অভিজ্ঞ উলামেদিনের মতামতের মতামতকে অগ্রাহ্য করার কারণেই পথভ্রষ্ট হয়েছিল এ ধরনের স্বাধীন চেতা মনোভাবের ভয়াবহতা সম্পর্কে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি এ সম্পর্কে দলিল প্রমাণও উল্লেখ করেছি সুতরাং এ বিষয়ে পুনরায় আলোচনা করা নিষ্প্রয়োজন তবে বর্তমানে এমন কিছু লোকের উদ্ভব ঘটেছে যারা মুখে বলে আমরা সালফে সালেহীন তথা পূর্ববর্তী উলামেক্রামের মতামত মেনে চলি কিন্তু কার্যক্ষেত্রে তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এটাই হল স্বাধীন চেতা মনোভাব এই সকল লোকেরা অত্যাধিক ধূর্ত হওয়ার কারণে তাদের কথাবার্তা হচ্ছে বোঝার উপায় থাকে না যে আসলে এরা কোরআন হাদিসকে নিজেদের মন মতো ব্যাখ্যা করছে এই সকল লোকদের চিহ্নিত করতে হলে পূর্ববর্তী মতামত করা বলতে আসলে কি বোঝায় সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এখন আমরা এ বিষয়ে আলোচনা করব প্রথমেই আমরা বলবো পূর্ববর্তী উলামায় গ্রামের অনুসরণ করা বলতে তিনটি বিষয়কে বোঝায় এক নম্বর হলো। ইসলাম সম্পর্কে কোনো মন্তব্য করার সময় কেবল কোরআনের আয়াত ও সই হাদিস উপস্থাপন করাই যথেষ্ট মনে না করা এবং বরং সেই সাথে ওই সকল আয়াত ও হাদিসের ব্যাপারে সাহাবেক্রাম ও তাদের অনুসারী দিনের ব্যাখ্যা কী তাদের অনুসারী উলামায়দিনের ব্যাখ্যাগুলো আসলে কি কী ছিল তা বর্ণনা করতে হবে এবং সে আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করলেই হবে না এক শ্রেণীর লোক পূর্ববর্তী উলামে ক্রামের মতামত মেনে চলার দাবি করে কিন্তু তারা বলে যেসব বিষয়ে কোরআনের আয়াত রয়েছে এবং সেই হাদিসে প্রমাণ রয়েছে ওই সকল বিষয়ে অন্য কারো মতামত জানার বা অন্য কারও মতামত উল্লেখ করার কোনও প্রয়োজন নেই ওলামা একরামের বক্তব্য কেবল তখন প্রয়োজন হয় যখন কোনো বিষয়ে পবিত্রক্র আন ও সহি হাদিসে কিছুই উল্লেখ না থাকে বাহ্যিকভাবে কথাটি সঠিক মনে হলেও প্রকৃতবাকে এটা কিন্তু সঠিক আকিদা নয় যেসব ব্যাপারে পবিত্রক্র আন ও সহি হাদিসে কিছু উল্লেখ নেই সেখানে যেমন ওলামে মন্তব্য জানা প্রয়োজন একইভাবে যেসব বিষয় পবিত্র কোরআন ও সই হাদিসে উল্লেখিত আছে সেগুলোর সঠিক অর্থ নির্ণয়ের ক্ষেত্রেও ওলামে একরামের ব্যাখ্যা বিশ্লেষণ অত্যাধিক গুরুত্ববহ যেহেতু পূর্বেই বলা হয়েছে কোরআন হাদিসের বক্তব্য বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় এর মধ্যে রয়েছে হাকিকত মাজাজ তথা রূপক অর্থ ও প্রকৃত অর্থ আম এবং খাস নাসক এবং মানসুক ইত্যাদি বিভিন্ন বিষয় এছাড়া আমরও নাহি তথা আদেশ ও নিষেধ সূচক আজ্ঞার বিভিন্ন অর্থ যেহেতু আদেশ করার মাধ্যমে কখনো ফরজ বোজানো হয় আবার কখনো মুস্তাহাব বোঝানো হয় এবং নিষেধ করার মাধ্যমে কখনো হারাম বোজানো হয় কখনো মাকরু বোজানো হয় अथेब कोस कर स्पष्ट सीधान ग्रहण सम्भवारा सठीक नई बर आयािस पेश कर पूर्व सेना जानतेटार प्रकृत अर्थ उद्देश्य ना कि रूपक अर्थ उद्देश्यता सेकल क्षेत्र प्रजोज्य ना कि खास भावे निर, निर्दिष्ट एक परिसर प्रजोज्य सेते উক্ত আয়াতে যে বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে তা আবশ্যিক নাকি ঐস্বিক সে বিষয়েও জানতে হবে আর সন্দেহ নেই যে এই সকল বিষয়ে জানতে হলে সাহাবে একরাম ও তাদের অনুসারী উলামায়দিনের মতামত অনুসরণ করতে হবে নিজের মেধা ও মতের উপর নির্ভর করে সরাসরি পবিত্র কুরআন ও সই হাদিস থেকে সিদ্ধান্ত গ্রহণ মারাত্মক বিভ্রান্তির জন্ম দিতে পারে এভাবে কোরআন হাদিস বোঝার চেষ্টা করলে কেউ হয়তো মানসিক আয়াতের উপর আমল করে বসবে এভাবে যেখানে রূপক অর্থ উদ্দেশ্য সেখানে প্রকৃত অর্থ গ্রহণ করবে বা যেখানে কোনো কিছু উচ্ছিকভাবে বলা হয়েছে তা আবশ্যিক মনে করে বসবে ইত্যাদি এভাবে সে নিজেও পথভ্রষ্ট হবে এবং অন্যদের পথভ্রষ্ট করবে অভিজ্ঞ উলামেক্রামের সহযোগিতা ছাড়া কোরআন হাদিস কোরআন বোঝার চেষ্টা করলে এ ধরনের বিভ্রান্তিতে পতিত হওয়াই স্বাভাবিক رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يقبض العلم انتزاءا ينتزيه من الإباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقي عالما اتخذ الناس ريوسا جخالا فسعلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا نشتع الله سبحانه وتعالى মানুষের অন্তর থেকে ইলেম সিনিয়ে নেন না বরং ইলেম উঠিয়ে নেওয়া হয় অভিজ্ঞ আলেমদের মৃত্যুর মাধ্যমে এভাবে যখন কোনো অভিজ্ঞ আলেম বিদ্যমান থাকবে না তখন মানুষ মূর্খ লোকদের নেতা হিসেবে গ্রহণ করে এবং তাদের নিকট ফতোয়া চায় ফলে তারা না জেনে ফতোয়া দেয় এভাবে তারা নিজেরা যেমন পথভ্রষ্ট হয় অন্যদেরকেও পথভ্রষ্ট করে ছাড়ে সহিখারী এ কারণে শাহ অলিউল্লা দেহলবি রহমান কোন বিষয়ে হাদিস পাওয়া গেলে সেটার উপর নির্ভর করে মতামত ব্যক্ত করার পূর্বে পূর্ববর্তী গ্রামের একটি উল্লেখযোগ্য অংশ এ ব্যাপারে মত কি কিনা তা জেনে নেওয়া শর্ত করেছেন যাতে বোঝা যায় হাদিসটি মানসুক নয় বা হাদিসটির যে অর্থ গ্রহণ করা হচ্ছে তা অগ্রহণযোগ্য নয় শাহ অলিউল্লা দেহলবি আল ইনসাফ নামক কিতাবে কথা বলেছেন সুতরাং কোরআন হাদিসে কোনো কিছু উল্লেখ থাকলে ওই বিষয়ে আর কারও মতামত জানার গুরুত্ব নেই বরং আমরা যেভাবে বুঝি সেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করাই যথেষ্ট এটি একটি বিদাতী আঁকিদা যারা মুখে বলে আমরা পূর্ববর্তী উলাম একরামের মতামতের অনুসরণ করি কিন্তু অনুসরণ বলতে বোঝায় কেবল যেসব ব্যাপারে কোরআন হাদিসে কিছুই বলা হয়নি সেই সকল বিষয়ে তাদের মতামত অনুসরণ করা আর যেসব ব্যাপারে পবিত্র কোরআন বা সহ হাদিসে আলোচনা করা হয়েছে সেগুলোর সঠিক অর্থ নির্ণয়ের ক্ষেত্রে তাদের মতামত অনুসরণ করে না তারা আসলে পূর্ববর্তী উলাম একরামের মতামত অনুসরণ করে না তাদের এ চিন্তাধারা খারেজি মোতাজিলা মুজাসিমা ইত্যাদি বিভ্রান্ত যেহেতু এই সকল বিদাতি ফিরকার লোকেরাও নিজেদের বিভ্রান্তের সপক্ষে কিছু আয়াত ও হাদিস ব্যবহার করত কিন্তু সেগুলো সাহাবায় ক্রাম ও অভিজ্ঞ উলামেদিনের মতামত অনুসারে সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করত না দুই নম্বর যেটি বুঝতে হবে সেটি হল আর সকল ওলামেকরাম একমত হয়ে তাকে বিধাতি হিসেবে আখ্যায়িত করেছেন বর্তমানে কিছু লোক রয়েছে যারা ইজমাকে অকাট্য দলিল মনে করে না এদের একটি অংশ সরাসরি ইজমাকে অস্বীকার अंश सरसमा के अस्वीकार करना तुखे दावी करजमा पूर्वर मत गोलजोग सृष्टि कर चेष्टा करन हादीर मिलने इजमा मानी और ना मिलने मानी ना कथाटी बाह्यिक भाव अत्यंत चमत्कार एक कथा क्यों विश्लेषण कर लेखा जाता आसने निजामी आंकदा छाड़ा किसुई नई सहज एक प्रश्नर मे आना शुरू करितग करते दलिल स्वीकार कर उदाहरण स्वरूप मतो रसूल तथा सही हदीस केरियत दल करी अर्थाच भाव विश्वास करीजे सही हदीसे भूल थे ना जरा हदीस अस्वीकार कर तीन कुरानर सिलने हादिस मानी ना मिलने नया एम कथा तरा कि हादिस के दलिल मन कर अवश्य नय কারণ তারা হাদিসের সনদ সহী হলেও সেটা অকাট্ট সত্য এমন মনে করে না বরং এর পরও হাদিসের মধ্যে ভুল থাকতে পারে এমন মনে করে বিধাই কোরআনের সাথে মিলিয়ে যা প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের কথার সাথে তাদের কথার পার্থক্য হলেও আমরা বিশ্বাস করি কুরআন ও হাদিস কখনো বিপরীত হতে পারে না একটির সাথে আরেকটির কোনো অমিল থাকতে পারে না যেভাবে পবিত্র কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের বিপরীত হতে পারে না যেহেতু দুটি অকাট্য দলিলের মধ্যে কোন বৈপরীত্য বা অমেল থাকতে পারে না আর যদি কখনো কোনো একটি হাদিসের সাথে পবিত্র কোরআনের বৈপরীত্য রয়েছে বলে মনে হয় তবে হাদিসটি পরিত্যাগ করতে হবে তা নয় বরং উভয়ের মাঝে সমন্বয় সাধন করতে হবে যেভাবে দুটি আয়াতের মধ্যে বৈপরীত্য রয়েছে বলে মনে হলে একটি আয়াতকে পরিত্যাগ করা হয় না একটি পরিত্যাগ করা হয় না বরং ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সমন্বয় সাধনের চেষ্টা করা হয়. হয়তো একটি বলা হয় একটি আয়াত দ্বারা আরেকটিকে মাকসুস করা হয় ইত্যাদি কোরআন ও হাদিসের মধ্যে এ ধরনের বাহ্যিক বৈপরীত্য সৃষ্টি হলে একই পন্থা অবলম্বন করতে হবে একটিকে পরিত্যাগ করতে হবে তা নয় বরং দুটির মাঝে সমন্বয় সাধনের চেষ্টা করতে হবে যেহেতু উভয়ই অকাট্য দলিল ফলে কোনো একটিকে ভুল হিসেবে পরিত্যাগ করার সুযোগ নেই যারা বলে আমরা ইসমা মানি তবে তারা হাদিস অস্বীকারীদের মতো বক্রপন্থা অবলম্বন করেছে আমাদের কথা হলো ইজমা যদি শরীয়তের দলিল হয় তবে তার সাথে অন্যান্য দলিলের অমিল থাকতে পারে না তবে অনেক সময় আমাদের মনে হতে পারে যে অমিল রয়েছে से क्षेत्र में दो दलिलय साधन करते हैं एक पर्याग कखंड मन एक आयात हादिसर विपरीते इजमा सम्पादित तबादते ओ आयात हादिसर सठीक अर्था अनुधावन करते कुरान हादीर विपरीते क्रम इजमा करते ग कर इजमा कुरान हादी मानसुख करते मानसुक हार विषय नासेक मानसुक कि সে বিষয়ে আলোচনা প্রসঙ্গে ইমাম নব্বী রহমা বলেন কখনো কখনো ইজমার মাধ্যমে শরীয়তের কোন বিধান মানসুখ হওয়ার বিষয়টি জানা যায় যেমন মদ্য পাইকে চতুর্থ বারে হত্যা করার বিধানটি আবুদাউদ্ শরীফে বর্ণিত হয়েছে কিন্তু সেটা মানসুক হয়ে গেছে ইজমার মাধ্যমে এটার মানসুক হওয়ার বিষয়টি জানা গেছে ইসমা শরীয়তের কোন বিধানকে মানসুক করে না আবার ইজমাও কখনো মানসুক হয় না তবে ইসমার মাধ্যমে বোঝা যায় যে বিধানটি মানসুক করার মতো কোনো দলিল নিশ্চয় আছে সার হেমুস্তিম বদরুদ্দিন আল আইন রাহিম বলেন وقال محيب التابري وهذا حكم لا عالم احدن قال به واذا كان كذلك فهو منسوخ والاجبا و ان كان لا ينسخ فهو يدل على وجود ناسخ وان لم يظهر الله هو عالم التابري تاب সংক্রান্ত আবু داউদে বর্ণিত একটি হাদিসের ব্যাপারে বলেন এই হাদিসটির উপর কেউ আমল করেছেন বলে আমি জানি না तब हादिस मानसुक इजम्छ मानसुक करना उत्तर द्वारा मानसुक उदाहरण विषय सम्पत्तर भाग बाटोरा सम्पर्ल सुनकुन्ना दुरा आयात। मोट सम तीन भागेर दुई भाग भाग पा अथच सब समय मेरा पाए ना जम मृत्यु महिला আর তার স্বামী পিতামাতা ও তিনজন মেয়ে যদি উত্তরাধিকারী হয় তবে স্বামী পাবে এক চতুর্থাংশ পিতামাতা উভয়ে এক ষষ্ঠমাংশ করে পাবে তারা মোট পাবে এক তৃতীয়াংশ আর মেয়েরা পাবে দুই তৃতীয়াংশ এখানে দেখা যায় পিতামাতা ও মেয়েদের দেওয়ার পর সম্পূর্ণ সম্পত্তি শেষ হয়ে যায় তিন ভাগের দুই ভাগ প্লাস তিন ভাগের এক ভাগ সমান সম্পূর্ণ সম্পত্তি হ্রাস করার মাধ্যমে আওয়াল সেক্ষেত্রে মেয়েরা তিরিশ ভাগের মধ্যে ষোলো ভাগ পায় যা কোন ক্রমেই মূল সম্পত্তির দুই তৃতীয়াংশ নয় অর্থাৎ আওয়ালের মাধ্যমে সমাধান করলে পবিত্র ক্রাণে দুয়ের অধিক সংখ্যক মেয়ের জন্য যে পরিমাণ সম্পত্তি দেওয়া হয়েছে তা তারা পায় না তবুও এই বিধানটির বিরোধিতা করার উপায় নেই কারণ কিছু অতপার্থক্য ছাড়া ঐক্যমত নির্ধারিত হয়েছে অন্য একটি বলেন ইনিহা তারাক। যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার কোনো সন্তান না থাকে কিন্তু তার একটি বোন থাকে তবে তার বোন এই আয়াতে কোনো ব্যক্তির সন্তান না থাকলে তার বোন তার সম্পত্তি পাবে এমন বলা হয়েছে অথচ সাহাবে গ্রামের যুগ হতে প্রতিষ্ঠিত মত হলো কেবল সন্তান না থাকলেই কারো বোন তার সম্পত্তিতে অংশ পাবে এমন নয় বরং সেই সাথে পিতাও অনুপস্থিত থাকতে হবে শিয়ারা অবশ্য এই মতটির বিরোধিতা করে তারা এখানে আয়াতটির প্রকাশ্য অর্থের উপর নির্ভর করে প্রশ্ন হলো এই বিধানে সাহাবেকরামের মত পরিত্যাগ করে আয়াতটির প্রকাশ্য অর্থের উপর নির্ভর করার সুযোগ আছে কি এ ধরনের আরও অনেক উদাহরণ দেওয়া যায় এই সকল বিষয়ের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে যারা বলে আমরা ইজমা মানি তবে শর্ত হল কোরআন আদিসের সাথে মিলতে হবে তারা আসলে ইজমা মানা বলতে কি বোঝায় তা সঠিকভাবে জানে না তারা এটা অনুধাবন করতে পারে না যে এ কথার মাধ্যমে আসলে ইজমাকেই অস্বীকার করা হয় মূলত এটি নিজামের বিদাতি আকিদার নতুন সংস্করণ তিন নম্বর যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো। পূর্ববর্তী ওলামে একরামের অনুসরণ করা বলতে একদিকে যেমন তাদের ঐক্যমত তথা ইসমাকে অকাট্য দলিল হিসেবে গ্রহণ করা বোঝায় একইভাবে যেসব বিষয়ে তারা দ্বিমত করেন ওই সকল বিষয়ে প্রতিটি মতকে শ্রদ্ধা করাও এর মধ্যে অন্তর্ভুক্ত ওলামে একরাম যখন কোনো বিষয়ে দ্বিমত করেন তখন আমাদের উচিত সে ব্যাপারে সহনশীল হওয়া এটা স্বীকার করতে হবে যে এর মধ্যে যে কোনো একটি মত গ্রহণের অধিকার যে কারো রয়েছে যারা পূর্ববর্তী ওলামেকরামের মতামতকে উপেক্ষা করে এবং নিজের মতকেই যথেষ্ট মনে করে তারা ভিন্ন মতের লোকদের সাধারণত কঠোর ভাষায় সমালোচনা করে থাকে এটা একটি বিদাতী কর্মপন্থা সাহাবেক রাম নিজেদের মধ্যে অনেক বিষয়ে দ্বিমাতে জড়িয়ে পড়তেন কিন্তু তারা এ কারণে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হতেন না এই বিরাটের সর্বনিকৃষ্ট স্তর হল চার মাঝাব এবং তাদের অনুসারীদের নিন্দা করা বর্তমানে এমনকি কিছু কিছু ইতালাফি মাস আলাস জনসম্মুখে পেশ করে চায়ের মাঝাবের বরেণ্য হোকায় ক্রামকে অত্যন্ত খারাপভাবে তিরস্কার করতেও শোনা যায় অথচ কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সকল ওলামে ক্রাম চার মাঝাবকে স্বীকৃতি দিয়েছেন এবং নিজেরা কোনো না কোনো মাঝাবের পরিচয়ে নিজেদের পরিচয় দিয়েছেন এই সকল বিষয় নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা একটি সুস্পষ্ট বিদা আবার বিপরীতে প্রচার প্রসার করা অবশ্য শ্রেষ্ঠ ফোকায় গ্রামকে নির্বোধের কটুক্তি থেকে রক্ষা করা এবং মুসলিম উম্মাকে একটি অকারণ বিতর্ক ও বিবাদ থেকে মুক্ত করার জন্য এই চিন্তাধারার মূলোৎপাটন একান্ত জরুরি আর আল্লাহ সবহান তৌফিক দাতা দুই নম্বর প্রকৃত বিদাতের উদাহরণ হল খারেজি ও মুরজিয়া মতবাদ খারেজি ও মুরজিয়া সম্প্রদায় পরস্পরের বিপরীতমুখী আকিদাতে বিশ্বাসী দুটি বিদাতই সম্প্রদায় তাদের মত পার্থক্য মূলত ইমান ও কুফরের সীমারেখা সম্পর্কে সত্যপন্থী ওলামে ক্রামের নিকট সঠিক মতে ইমান হল অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করা খারেজি ও মোতাজিলারাও অনুরূপ বলেছে তবে পার্থক্য হল ওলাম কাজে পরিপূর্ণ আর খারেজি ও মোতাজিলারা কাজে পরিণত করার বিষয়টিকে ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত মনে করে ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন কলু মোতাজিলারাও বলেছে ইমান হল অন্তরের বিশ্বাস মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করা তবে তাদের সাথে আমাদের উলামায় গ্রামের পার্থক্য হল তারা বলেছে ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য আমল করা শর্ত আর সালাফরা বলেছেন আমাদের উলামে একরাম বলেছেন ইমান পরিপূর্ণ হওয়ার জন্য আমল করা শর্ত ফাথুল উদাহরণস্বরূপ যদি কেউ ইমান আনার পরও কবিরা গুনে লিপ্ত হয় বা ফরজ কাজসমূহ পরিত্যাগ করে তবে এই ব্যক্তি কাফিরে পরিণত হয় না তবে তাকে পরিপূর্ণ ইমানদারও বলা যায় না তার ব্যাপারে কথা হল তার পাপের কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারেন তবে সে কাফিরদের মতো চিরস্থায়ী ভাবে জাহান্নামে অবস্থান করবে না বরং একদিন না একদিন জাহান নাম থেকে বের হবে খারেজিদের মতে কাজে পরিণত করা ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত এ কারণে তারা কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিকে কাফির বলে থাকে মোতাজিলাদের আকিরা খারেজিদের অনুরূপ তবে তারা কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিকে সরাসরি কাফির বলে না তারা বলে এই ব্যক্তি কাফির নয় মুমিনও নয় मुखे स्वीकार एर परल क्षति होश्वास पपेर कारण से कक्षो जहां नामे प्रवेश करा जो अंतरे कर कुफरी आरोप কোন ভালো আমলের কারণে সে কখনো জান্নাতে প্রবেশ করে না এদের কেউ কেউ বলে মুখে দাবি করার পর যদি কেউ মূর্তির সামনে সাজদাও করে বা অন্য কোন কাজে লিপ্ত হয় কাফিরে হবে না। এ আহলুসনা জামায়াতের উলামকরাম মধ্যম পন্থা অবলম্বন করেছেন খারেজি ও মুরজিয়াদের মতামতের বিপরীতে সত্যপন্থী উলামদিনের আকিদা হল সাধারণ पप क्या कारण मुस्लिम के काफिर बला है तब जदि क्यों एम क्या लिप्त हो जाते प्रमाणित हो शरियत के अवज्ञा तार अंतरे अविश्वास रही है ताकि काफिर बला जदिव से मुखे इमान दाबी कर जेमन कुरान के छुड़े फेला मूर्तर सामने सजदा का काफिर सजे सज्जित हो तरह धर्मी उत्सवें अंश ग्रहण करा इत्यादि إذن حضر أسكالاني رحمه الله إيمانير شورت شمبر کے علاتنا قرار پور بولين أما بالنظر إلى عندنا فالإيمان هو الإقرار فقط فمن أقر أجريت عليه الأحكام في الدنيا ولم يحكم عليه بكفر إلا إن اكترنا به فعل يدل على كفره كالسجود للسنم كالسجود للسنم আমাদের নিকট দুনিয়ার বিধানে কেবলমাত্র মুখে স্বীকার করলেই একজন ব্যক্তি মুমিন হিসেবে গণ্য হবে এবং তাকে কাফির বলা হবে না যদি না তার মধ্যে এমন কোন কাজ যা তার অন্তরের প্রমাণ বহন করে যেমন মূর্তির উদ্দেশ্যে সাজদা করা আজমা আল মুসলিম إلا من كافر وإن كان صاحبه مصرحا بالإسلام مع فعله ذلك الفعل كالسجود للصنام والشمس والقمر والصليب والنار والسيء إلى الكنائس والبياء ما أهلها بزيهم من شد زنازير وفحص الريوس فقد أجمع المسلمون أن هذا الفعل لا يوجد إلا من كافر আমরা এমন প্রত্যেককে এমন কোন কাজ করে যে বিষয়ে মুসলিমদের ইজমা সম্পাদিত হয়েছে যে ওই ধরনের কাজ কেবল কাফিরই করতে পারে যদি উক্ত কাজ যে করছে সে উক্ত কাজ করার পরও বাহ্যিক ইসলাম পালন করে যেমন মূর্তি চন্দ্র সূর্য ক্রুশ আগুন ইত্যাদির সামনে সাজদা করা ইহুদি বা খ্রিস্টানদের পোশাক পরে তাদের উপাসনালয়ে গমন করা খ্রিস্টানদের মতো এক ফিতা পরিধান করা বা মাথায় চুলে বের দেওয়া কেননা মুসলিমরা ইজমা করেছে যে এসব কাজ কেবল কাফির ছাড়া কেউ করতে পারে না আর এসব কাজ কুফরির আলামত যদিও উক্ত ব্যক্তি প্রকাশ্যে ইসলামের দাবি করে আর শিফা একইভাবে কোরআন ছুড়ে ফেলা নবী নবীর বা ফিরসাদের গালমন্দ করা শরীয়তের যে কোনো বিষয় নিয়ে তামাশা করা কুফরির প্রতি সন্তোষ প্রকাশ করা ইত্যাদি বিভিন্ন বিষয়কে কুফরি হিসেবে গণ্য করেছেন যে ব্যক্তি এসবে লিপ্ত হয় অজ্ঞতা বা বাধ্যতার ওজোর না থাকলে তাকে কাফির বলা হবে এ ব্যাপারে উলামে একরাম ঐক্যমত পোষণ করেছেন তারা একদিকে যেমন খারেজিদের মতামতকে খণ্ডায়ন করেছেন ए कबिरा गुनाह लिप्त मुस्लिम के काफिर बलार विषय विदायती इमान एकदिंग जेमन त খারিজিদের মতামতকে খণ্ডায়ন করেছেন এবং কবিরা গুনে লিপ্ত মুসলিমকে কাফির বলার বিষয়টিকে বিদাতীদা হিসেবে উল্লেখ করেছেন বিপরীত দিকে সুস্পষ্ট কাজে লিপ্ত হওয়ার পরও কেবল মুখে ইমানের দাবি করার কারণে কোন ব্যক্তিকে কাফির বলা হতে বিরত থাকার বিষয়টিকেও তারা বিভ্রান্ত আকিদা হিসেবে গণ্য করেছেন এমনকি স্পষ্ট কাফিরকে যে কাফির মনে করে না সে নিজেই কাফির হয়ে যাবে এমন মন্তব্য করেছেন আদি ইয়াদ রহমাহুল্লা বলেন একই কারণে আমরা কাফির বলবো, যারা ইসলামের বিপরীত অন্য ধর্ম ও মতের লোকদের কাফির বলে না বা তাদের ব্যাপারে নিরাপত্তা অবলম্বন করে বা সন্দেহ প্রকাশ করে বা তাদের মতকে সঠিক বলে মনে করে আশিফা মোট কথা সত্যপন্থী কাম খারেজি ও মুরজিয়া সম্প্রদায়ের বিভ্রান্ত আকিদা বিশ্বাসকে খণ্ডায়ন করে ইমান ও কুফরির সঠিক সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান যুগেও মানুষের মধ্যে এই সকল বিভ্রান্ত আকিদার অস্তিত্ব রয়েছে কেউ কেউ বিনা কারণে মুসলিমদের কাফির ঘোষণা করছে আবার কেউ কেউ যথাযোগ্য কারণ পাওয়া গেলেও কাউকে কাফির ঘোষণা করার বিপক্ষে যাচ্ছে। একদিকে কিছু লোক তাবিজ গ্রহণ করা ও বিশ্বাস করা সঠিক মনে না কেবল বিচার প্রার্থী হওয়া ইত্যাদি কারণে মুসলমানদের কাফির হিসেবে আখ্যায়িত করছে বিপরীত দিকে কিছু লোক এমনকি যে বলে দুর্গা মা আমাদের এবার এবার ভালো ফসল দিয়েছে বা ভিন্ন ধর্মের লোকদের তাদের উপাসের নিকট মুক্তির জন্য করার করে তাকেও কাফির বলে না। সন্দেহ নেই যে প্রথম দলটি খারেজি এবং দ্বিতীয় দলটি বর্তমান যুগে মুরজিয়ার ভূমিকা গ্রহণ করেছে এই সকল চিন্তাধারা যে ভ্রান্ত তা প্রমাণের জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই এই দুটি দলকে বিদাতি প্রমাণের জন্য উপরে যা কিছু বলেছি তাই যথেষ্ট তবে এসব বিভ্রান্ত লোকেরা নিজেদের মতের সপক্ষে কিছু যুক্তিপ্রমাণ উপস্থাপন করে থাকে সেগুলোর উত্তর জানা না থাকলে সাধারণ মুসলিমরা তাদের বিদাতি আকিদাতে প্রভাবিত বা প্রতারিত হতে পারে এ কারণে এখানে সংক্ষেপে উভয় চিন্তাধারার সংশয়গুলো উপস্থাপন করে তা খণ্ডায়নের চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথমে খারেজি তথা তাকফিরি সম্প্রদায়ের সংশয়সমূহ খারেজি খারেজিদের বিভ্রান্ত হওয়ার প্রথম ও প্রধান কারণ হল এমন কিছু আয়াত ও হাদিস যেখানে বিভিন্ন বিষয়কে সিরিক কুফর হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু সেখানে আসলে ইসলাম থেকে বের হয়ে যাওয়া তথা বড় সিরিক বা কুফর উদ্দেশ্য নয় বরং ছোট সিরিক বা ছোট কুফর উদ্দেশ্য অন্য কথায় ওই সকল আয়াত ও হাদিসে সিরিক কুফরের সারি অর্থ উদ্দেশ্য নয় বরং ভাষাভিত্তিক অর্থ উদ্দেশ্য जमन अल्लाह सुबहरणी शासक वक मानव रचित आईन द्वारा विचार फैसला कर बक्त्य हलोदी क्यों मानव रचित आईने विचार कर বা কোমপক্ষে বৈধ মনে করে সে কাফির হবে কিন্তু যে এটা মনে করে না তবে আইনে বিচার করে সে পাপী হবে এয়াতের ব্যাখ্যায় বলেন তিনি বলেন এ বিষয়টি বিভিন্ন রকম হয়ে থাকে যদি সে নিজের তৈরি বিধানকে আল্লাহর বিধান বলে দাবি করে তবে এটা শরীয়ত পরিবর্তন করা বলে গণ্য হবে এবং কুফরি হবে আর যদি সে অবাধ্যবশত খেয়াল খুশি মতো বিচার ফাইসালা করে কিন্তু এটাকে পক্ষ থেকে থেকে বলে দাবি না করে তবে সে পাপি হিসেবে গণ্য হবে হিসেবে নয়। কাওয়াল জামায়াতের মূলনীতি অনুযায়ী তার এই অপরাধ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন ইবনেজার তাবারি এ বিষয়ে আরও স্পষ্ট কথা উল্লেখ করেছেন তিনি এআের ব্যাখ্যায় ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন আর যে আল্লাহর বিধানকে স্বীকার করে কিন্তু তা বিচার ফেসলা করে না সে জালেম ও ফাসিক বলে গণ্য হবে এছাড়া বিভিন্ন হাদিসে বংশ তুলে গালি দেওয়া বিলাপ করে কাদা জন্মদাতা বাবার পরিবর্তে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া কোনো মুসলিমের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া ইত্যাদি বিষয়কে কুফরি হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোন কোনো হাদিসের চুরি করলে বা জেনা করলে ইমান থাকে না এমনও বলা হয়েছে এই সকল হাদিসের সঠিক অর্থ অনুধাবন করতে ব্যর্থ হওয়ার কারণে খারেজিরা মনে করেছে যে যে কোনো পাপে লিপ্ত হলে একজন ব্যক্তি কাফিরে পরিণত হয় কিন্তু আসলে এখানে প্রকৃত কুফরি উদ্দেশ্য নয় যেমনটি আমরা পূর্বেই বলেছি সিরেক কুফুরের মতো রব দিন ইলাহ ইবাদত তাগুত ইত্যাদি শব্দের ব্যাপারও খারেজিরা একই বিভ্রান্তিতে পতিত হয়েছে যেখানেই এসব শব্দ ব্যবহার করা হয়েছে তারা সেখানে সিরেক কুফুর প্রমাণের চেষ্টা করেছে রসুল্লাহ সাল ইসলাম বলেন তাইসু আবদুদ্দিন আরিবাদ্দির হাম টাকা পয়সার পুজারীরা ধ্বংস হোক এই হাদিসের কারণে অনেকে মনে করেছে যে ব্যক্তি হালাল হারাম টাকা উপার্জনের চেষ্টা করে অথচ এখানে পূজারী শব্দটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে প্রকৃত অর্থে নয় অন্য একটি আয়াত আল্লাহ সুবাহ বলেন ইত্তা আহবা রহমা তারা তাদের পণ্ডিত পণ্ডিতবর্গ ও সন্ন্যাসীদের আল্লাহর পরিবর্তে রব রূপে গ্রহণ করেছে একত্রিশ নম্বর আয়াত হাদিসে এসেছে আল্লাহ যা হালাল করেছিল সন্ন্যাসী ও পণ্ডিত বর্গ তা হারাম ঘোষণা করত এবং আল্লাহ যা হারাম করেছিল তারা তা হালাল ঘোষণা করত এ বিষয়টিকেই এই আয়াতে ইবাদত করা তথা রব মেনে নেওয়া বলা হয়েছে আরতি এবং তার ব্যাখ্যায় বর্ণিত হাদিসটির উপর নির্ভর করে অনেকে দাবি করে আল্লাহর আদেশের বিপরীতে কারো আদেশ মেনে চললে তা কুফরি হবেঅতসূ এখানে রব মনে করার বিষয়টি রূপক অর্থে বলা হয়েছে প্রকৃত অর্থে নয় ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন ক্বালা আহলুল মাআনি জাআলু আহবারাহুম ওয়া রুহবানাহুম কাল আরবাব হাইসু আতাউহুম ফি কুল্লি শাই ওয়া মিনহু ক্বাউলুহু তাআলা भाषाविदा तरफ पंडित बर्ग और प्रदान तरफ आनुगत कर फुदकी सीशा आगुन हो गानबी नम्बर ए आगुन मतलब যদি কেউ বলে তারা তো তাদের পণ্ডিত সন্ন্যাসীদের ইবাদত করত না আমরা বলবো এখানে অর্থ হল তারা আল্লাহর অবাধ্যতাই তাদের আনুগত্য করত এবং তাদের কথা মতো হারামকে হালাল জ্ঞান করত আর হালালকে হারাম করত এভাবে তারা তাদের রবের মতো গণ্য করেছিল এই আয়াত প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন ও হাউলাইহমান এরা নিজেদের সন্ন্যাসী ও পণ্ডিত গ্রহণ করেছিল যেহেতু আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করা এবং আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করার ব্যাপারে তারা তাদের আনুগত্য করেছিল বিষয়টি দুই রকম হতে পারে এরপর তিনি উভয় প্রকারের বিস্তারিত বর্ণনা উল্লেখ করেছেন প্রথম প্রকারের বর্ণনায় তিনি বলেন আইয়া আলামু ওই সকল লোকেরা সন্ন্যাসী ও পণ্ডিত বর্গ আল্লাহর বিধানের পরিবর্তে ভিন্ন একটি বিধান গ্রহণ করেছে এটা জানা সত্ত্বেও তাদের বিধানটিকেই সত্য হিসেবে গ্রহণ করে সত্য হিসেবে গ্রহণ করে নেতৃস্থানীয়দের কথা অনুযায়ী আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল এবং তিনি যা হালাল করেছেন সেটাকে হারাম বলে আকিদা রাখে অথচ সে জানে যে আল্লাহর বিধান এর বিপরীত এটা কুফরি হবে দ্বিতীয় প্রকাশ সম্পর্কে ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন أن يكون اعتقادهم وإيمانهم بالتحريم الحلال والتحليل الحرام ثابتا لكنهم أطعوهم في معسية الله كما يفعل المسلم ما يفعله من المعاس التي يعتقد أنها معاس فهؤلاء لهم حكم أمثالهم من أهل الزنوب আর যদি এমন হয় যে তারা আকিতা বিশ্বাসে হালালকে হালালই মনে করে এবং হারামকে হারামই মনে করে তবে ওই সকল সন্ন্যাসী ও পণ্ডিত পণ্ডিতবর্গকে অনুসরণ করে আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহর আদেশ অমান্য করে যেমনটি একজন মুসলিম বিভিন্ন প্রকারে আল্লাহর অবাধ্য হয়ে থাকে তবে সে এটা বিশ্বাস করে যে আসলে সে পাপ করছে এদের বিধান হল অন্যান্য পাপীদের মতোই অর্থাৎ তারা কাফির হবে না মাজমুয়ে ফাতোয়া মোট কথা শিরি কুপুর রবদিন ইলা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত না জানার কারণে খারেজিরা বিভ্রান্ত হয়েছে তারা নিজেরা এগুলো অনুধাবনে সক্ষম হয়নি আবার অভিজ্ঞ উলামেকরমের মতামতের আলোকে বুঝে নেওয়ার চেষ্টাও করেনি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন সাধারণ মুসলিমদের তাকফিরের ক্ষেত্রে খারেজিদের বিভ্রান্তির দ্বিতীয় কারণটি হল তারা নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণ অন্যদের উপর চাপিয়ে দেয় এভাবে তারা অন্য মুসলিমকে কাফের হিসেবে আখ্যায়িত করে তারা শরীয়তের বিভিন্ন বিষয় নিজেদের মন ব্যাখ্যা করে এবং যারা সেগুলোর বিরোধিতা করে তাদের কাফের হিসেবে আখ্যায়িত করে ওই সকল বিষয়ে অন্যান্য মুসলিমদের মতামত কি তা লক্ষ্য করে না অথচ ওলামে একরামের নিকট গ্রহণযোগ্য মত হলো, যেই সব বিষয় শিরেক কুফুর হওয়া বা না হওয়ার ব্যাপারে দ্বিমত আছে ওই সকল বিষয়ের উপর নির্ভর করে কোন মুসলিমকে কাফির বলা যাবে না উদাহরণস্বরূপ সলাপ পরিত্যাগ করলে একজন ব্যক্তি কাফির হয় কিনা এ ব্যাপারে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে হামবলি মাজাবের কিছু ওলাম বলেছেন এটা কুফরি হিসেবে গণ্য হবে যেহেতু এই হিসেবে কেউ এমন মনে করতে পারে যে সালাত ত্যাগ করা কুফরি কিন্তু এই মত সকল মুসলিমের উপর চাপিয়ে দেওয়া যাবে না ফলে ভিন্ন মতালম্বী লোকেদের। যদি লোকেরা যদি সালাত পরিত্যাগ লোকেরা যদি সালাত পরিত্যাগ করে তাদের কাফির বলা যাবে না কারণ তাদের মতে এটা কুফরি নয় শাহে আব্দিহা তাহা কুফরি তা আরেক এরপর চারটি রুকুন রয়েছে যদি কোন ব্যক্তি এই চারটিকে মেনে নেয় কিন্তু অলসতার কারণে তা পরিত্যাগ করে তবে আমরা তাদের সাথে যুদ্ধ করবো ঠিকই কিন্তু তাদের কাফির বলব না আলেমরা এই চারটি বিষয়ে যে পরিত্যাগ করে সে কাফির হবে কিনা সে ব্যাপারে আমরা কেবল সেই বিষয়ের উপর ভিত্তি করেই কাউকে কাফির বলবো যে বিষয়ে সমস্ত হয়েছেন আর তা কালেমার সাক্ষ্য দেওয়া। এ বিষয়ে অন্যান্য ওলামে গ্রামের মতামত অনুরূপ তারা মত পার্থক্যপূর্ণ বিষয়ে নিজেদের মত অনুযায়ী ভিন্ন মতের লোকদের কাফির বলার বিপক্ষে রায় দিয়েছেন খারিজেরা কিন্তু এই মূলনীতিতে বিশ্বাসী নয় তারা নিজেরা যে বিষয়কে কুফরি মনে করে তার উপর নির্ভর করে সকল মুসলিমদেরকে কাফির হিসেবে আখ্যায়িত করে এ বিষয়ে মাঝে দিমত আসে কিনা তা লক্ষ্য তারা করে না নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়ার আরেকটি পন্থা হল অন্যের বক্তব্যকে নিজের মতো করে ব্যাখ্যা করে কুফরি প্রমাণ করা উদাহরণস্বরূপ আমাদের দেশের মানুষ বসতবাড়ি বা মসজিদের দেওয়ালে আল্লাহ ও মুহাম্মদ লিখে রাখে এক শ্রেণীর লোক বলে এটা শিরিক যেহেতু এর মাধ্যমে আল্লাহ ও রসুলকে সমান মনে করা হয় কিন্তু যারা এটা লেখে তারা এই আদৌ রাখে কিনা সেই সেটা লক্ষ্য করা হয় না একইভাবে অনেকে বলে ইয়া রসুল আল্লাহ অর্থাৎ হে আল্লাহ রসুল এক শ্রেণীর লোক বলে এটা শিরিক যেহেতু এতে রসুলকে হাজির নাজির মনে করা হয় বা রসুলের নিকট ইস্তিরাসা তথা সাহায্য প্রার্থনা করা হয় যেই ব্যক্তি এই কথা বলছে সে কিন্তু কোন ব্যক্তির কথার ব্যাখ্যা তার উপর চাপিয়ে দেওয়া যাবে না শাফি মাজহাবের ফকি ইবনে হাজার আল হাইতামি রহমাউল্লা তার এ সঠিক মত হল কারো কথার ব্যাখ্যা তার উপর চাপিয়ে দেওয়া যাবে না যেহেতু এমন হতে পারে উক্ত ব্যক্তি ওই কথা বলার সময় সেটার যে এমন ব্যাখ্যা হতে পারে তা চিন্তাই করেনি هنا في مذهب الفقه <سؤال> ابن عبد رحمه الله <سؤال> بولن وإن وقع تصريه بكفر بكفر الموتزل ونحوهم إن دالبعث معهم في رد مذهبهم بأنه كفر آي يلزم من قولهم بكاذ الكفر ولا يكتدي ذلك كفرهم لأن لازم المذهب ليس بمذهبهم جدي كوكونا على تنر মোতাজিলা বা এই ধরনের বিভ্রান্ত আকিদার লোকদের মতামত খণ্ডায়নের জন্য স্পষ্টভাবে কুফরির অভিযোগ উত্থাপন করে বলা হয় তাদের অমুক কথার ব্যাখ্যা করলে কুফরি প্রমাণিত হয় তবে এর অর্থ তারা কাফির এমন নয় কেননা একজন ব্যক্তির কথার ব্যাখ্যা তার উপর চাপিয়ে দেওয়া যায় না রদ্দুল মুস্তার মোল্লা আলী কারুল্লা ইবনে হাজার আল মাক্কি রায়মাহুল্লা থেকে উল্লেখ করেন পূর্ববর্তী ও পরবর্তী বেশিরভাগ উলামের মত হল বিদা তি সমূহকে কাফির না বলা যতক্ষণ না তারা স্পষ্ট কোন কুফরিতে লিপ্ত হয় তাদের কথাবার্তার ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কুফরি প্রমাণিত হলে যথেষ্ট হবে না যেহেতু সঠিক মতে কারো কথার ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে নির্গত ফলাফল তার উপর আলমীর কাত খারেজিদের বিভ্রান্তির তৃতীয় কারণটি হল তারা সাধারণভাবে কোনো কাজকে কুফরি হিসেবে আখ্যায়িত করা আর নির্দিষ্ট কোন ব্যক্তিকে কাফের হিসেবে আখ্যায়িত করার মধ্যে কোনো পার্থক্য করে না তারা মনে করে যে কাজ কুফরি তাতে লিপ্ত যে অনেক সময় কাউকে কাফির হিসেবে আখ্যায়িত করা যায় না এ বিষয়ে তাদের কোনো ধারণা নেই ইমামিবনে তাইমিয়া রহিমাউল্লা বলেন একাদ আল মুস্তামিও তিনি বলেন কোন একটি ব্যাপারে আলেমরা যখন বলেন এটা যে বলে বা করে সে কাফির এ থেকে কেউ কেউ মনে করে ওই কাজে লিপ্ত প্রতিটি ব্যক্তি কাফির তারা এটা চিন্তা করেনি যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে রয়েছে। কখনো কখনো তা কুফর কাজে হওয়ার পরও নির্দিষ্ট কাজ করে সে কাফির এমন বলা আর বলা একই বিষয় নয় মাজমুয়ে ফাতুয়া এই সকল বিষয়ে বিভ্রান্তির কারণে तब एकजे दिखे ताफिर आसे सेदर्शन कर এখন আলোচনা করব মুরজিয়াদের সমূহ। মুরজিয়াদের আঁকিটা হল যে ব্যক্তি জন্মসূত্রে মুসলিম বা মুখে ইমানের দাবি করে সে যদি সুস্পষ্ট কুফরিতে লিপ্ত হয় এবং এ বিষয়ে যদি তার কোনো ওজরও না পাওয়া যায় তবুও তাকে কাফের বলা হতে বিরত থাকতে হবে খারেজিদের মতো তারাও কিছু হাদিসের মূলভাব অনুধাবন না করে কেবলমাত্র বাহ্যিক অর্থের উপর নির্ভর করে এমন মতামত দিয়ে থাকে যেমন রসুলাম বলেন যে আমাদের করে। बला के किबला हिसे ग्रहण करबे पशु खावा बैध मन तब से मुस्लिम आल्लर पक्षा रही रसुलर पक्ष अतए क्यों आल्लर देव निरापा भंग ना करिस उपस्थापन कर दावी कर जे व्यक्ति मुखे कलेमा पाठ कर सलाद सहम इत्यादि अमल कर मान সে আর যাই করুক তাকে কখনো কাফির বলা যাবে না এই ধারণা সঠিক নয় কেননা এ বিষয়ে উম্মতের উলামে একরাম উকুমত পোষণ করেছেন যে ইসলামের কোনো একটি বিধান অস্বীকার বা অপছন্দ করলে একজন ব্যক্তি কাফিরে পরিণত হবে একইভাবে মূর্তির সামনে সাজদা করা কাফিরদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা ইত্যাদি কার্যকলাপের মাধ্যমে একজন মুসলিম কাফিরে পরিণত হবে যদিও সে মুখে ইমান আনার দাবি করে এবং তার অন্যান্য আমুল আখলাক সুন্দর হয় এ বিষয়ে যদি কোন ব্যক্তি धर्मी उत्सव दिन, के एक डिम उपहार दे काफिर सकल नष्ट हो जाए आगे बर्णित हादी समूह बेपारे सटिक कर्मपन्थ हल অন্যান্য হাদিসের সাথে সমন্বয় সাধন করে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত ব্যক্ত করতে হবে কোন একটি উপস্থাপন করে সিদ্ধান্ত জাননা যে কেউ দুই ঠান্ডার সময়ের সালাত আদায় করে ফজর এবং আসরের সালাদ জান্নাতে প্রবেশ করবে বোখারিও মুসলিম এই হাদিসের অর্থ কখনো এমন নয় যে অন্যান্য সলাদ পরিত্যাগ করে কেবল এ দুটি সালাত আদায় করলে জান্নাতের গ্যারান্টি দেওয়া হচ্ছে এমনও বলা যাবে না যে ফজর ও আসর সালাত আদায় করলে একজন ব্যক্তি জান্নাতি হবে যদিও তার অন্তরে ইমান না থাকে বরং জান্নাত পেতে হলে ফজর ও আসরের সাথে অন্যান্য সালাদ আদায় করতে হবে অন্যান্য ফরজ দায়িত্ব পালন করতে হবে কবিরা গুণা থেকে বেঁচে থাকতে হবে সর্বোপরি ইমানদার হতে হবে सूतरा रसूल बारज और आसर सलाद आदाय सेनाते प्रवेशन्य हादिस मिलिए बोझार चेषा करते पृथक भावे नय যে মুখে কালেমা পাট করে সে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটির ব্যাপারও একই কথা প্রযোজ্য কেবলমাত্র কালেমা পাঠ করার মাধ্যমে কেউ জান্নাতি হবে এমন নয় বরং সেই সাথে অন্য সকল কুফরি কাজ থেকে দূরে থাকতে হবে অন্যান্য হাদিসের সাথে সমন্বয় সাধন করলে এ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয় যদি সকল হাদিস পরিত্যাগ করে এই হাদিসটির উপর নির্ভর করা হয় তাহলে এমনকি মুনাফিকরাও জান্নাতি হবে এমন প্রমাণিত হয় যেহেতু তারা অন্তরে বিশ্বাস না করলেও মুখে কালেমা পাঠ করত আর হাদিসটিতে বলা হচ্ছে মুখে কালেমা পাঠ করলে সে জান্নাতে হবে পূর্ব যুগের মুরজিয়াদের একটি অংশ এই আকিরাতে বিশ্বাসে ছিল অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে অবস্থান করবে অর্থাৎ তারা প্রকাশ্য কাফিরদের তুলনায় নিকৃষ্ট जे व्यक्ति किबलमुखी मुस्लिम खाय मुस्लिम यह हादीस क्षेत्र मुस्लिम हवारेखित विषय शर्त उपस्थित थकते जा मोट कथा विभिन्न दलान मध्य समन्वय साधन सीधान ग्रहण करते एक कैकटी हादीस पृथक भाव निर्भर कर যদি কেউ তার ভাইকে বলে হে কাফির তবে কোনো একজনের দিকে তাফিরে আসে সহি অথেব আমরা কাউকে কাফির বলব না তাদের এই সংশয়ের উত্তর হল সাধারণভাবে চিন্তা করলেই বোঝা যাবে এই হাদিসে যে কাউকে কাফির বলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বরং এখানে যে কাফির নয়। তাকে কাফির বলতে নিষেধ করা হয়েছে তাই বলা হয়েছে কাউকে কাফির বলা হলে যে কোনো একজনের দিকে তা ফিরে আসবে অর্থাৎ যদি উক্ত ব্যক্তি প্রকৃতই কাফির হয় তবে তো এতে কোনো সমস্যা নেই কিন্তু তা না হলে প্রথম ব্যক্তি গুণাগর হবে যারা সুস্পষ্ট কাোকদের তৃতীয় যুক্তিটি হল কে কাফির কে মুসলিম সেটা আল্লাহ বিচার করবেন দুনিয়াতে বসে এদের বিচার করার কি দরকার चिंता करना काफिर बोला बा ना शाथे, क्या बोल बरिया जाना पड़ा हराम हराम मुसलमान दे नेता बनानो सलतर इमाम बनानो हराम हत्या करा फरज जदिता क्यों हत्या कर पापना बर सो যদি তার বাবা মুসলিম হয় তবে সে তার বাবার সম্পত্তিতে ওয়ারিস হবে না ইত্যাদি সুস্পষ্ট বিধান ইসলামে বিদ্যমান রয়েছে এগুলো বাস্তবায়ন করতে হলে একজন ব্যক্তি কাফির কি কাফির নয় দুনিয়াতে বসেই তা নির্ণয় করা একান্ত জরুরি একটি বিষয় উপরোক্ত আলোচনা সারমর্ম হল সাধারণ মুসলিমদের কাফির বলার ক্ষেত্রে যেমন অতিরঞ্জন করা যাবে না একইভাবে এবিষয়ে পুরোপুরি নিরাপত্তা অবলম্বনও করা যাবে না बर निर्दिष्ट मूलनीतर आलोके ए विषय सीधान ग्रहण करते हैं यथाज्य कारण छाके काफिर बना क्यूँ जे व्यक्ति स्पष्ट सुस्पष्ट कूफरते लिप्त है और तरह को ग्रहणजोग्य ओजर ना थाफिर था हिसेबी आख्यय करते खारेजी और मुरजिया उभय दल विदा आकेदा विश्वास परित्याग कर सत्यपंथी उलाम मतमत ग्रहण करते हैं اللہ سبحانہ و تعالی ہمیں کے کو یہ سکل بسائ گلی کے بوجار اور اسے انوجائی عمل کر توفیق دان کرون آمین و صلی اللہ تعالی علی محمد و علی الیہی و